السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له باششد وََّ مححمَّدنا بدُهُ وَرسولُ الذي أَروا سلَهُ بِحقَِّ بَشيرهُ نذيرَ وَد إلىِ اللهَّ ب إذْنِه بَصِر جَمنأَمَّا بَعْدُ فَعُْضُ باللههِ منِ الشَّيطانِ الروج বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা যারা বিশ্বের বিভিন্ন অবস্থানে অবস্থানরত অবস্থায় দূরদর্শনের সামনে আমাদের আলোচনা শোনার জন্য অপেক্ষমান তাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ধারাবাহিক আলোচনা শুরু করছি কামেল বা পূর্ণাঙ্গ মানুষের পরিচয় সুপ্রিয় করেছিলাম দ্বিতীয় বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুবাহ বলছেন যারা জমিনে চলাফেরা করবে নম্রতার সাথে মানুষ হিসাবে সে আল্লাহর গোলাম আল্লাহর দাস এখানে কালোর উপরে ধলর কোনো কর্তৃত্ব নেই মানুষ আরবি আজামি মানুষের উপরে কোনো কর্তৃত্ব বা গুরুত্ব নেই অনুরূপ ভাবে আরবি করে চলতে হবে সম্পূর্ণ অহংকার বিবর্জিত অবস্থায় কারণ মানুষের অহংকার করার মত কিছু নেই মানুষ এক আদম হাওয়ার থেকে এসেছে আর মানুষ মরে যাবে মেশে যাবে মাটির সাথে মাটির থেকে আমাদের সৃষ্টি আর মাটির সাথে আলি ভাষাল্লাম তাই তার জীবনে কোনোদিন অহংকারী হননি অহংকার করতেন না কর্ব ভরে জমিনে চলতেন না আত্মম ভরিতা তিনি অবলম্বন করতেন না অন্যকে ছোট মনে করে নিজেকে বড় মনে করতেন না সর্বদাই তিনি নিজেকে আল্লা প্রিত একজন বন্দা যিনি তাকে আদেশ দিয়েছেন হকের দাওয়াত দেওয়ার জন্য শুধু এটাই মনে করতেন যে আল্লাহ এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে নবুয়তের দায়িত্ব পালনে যদি আমি অনিয়া প্রবাণ হই আমি যদি ব্যর্থ হই মক্কা ধাম থেকে সাহেবা একদিন যারা আপনজন জন মানুষ যাদের কাছে তিনি জন্মালেন যাদের কাছে তিনি বড় হলেন যাদের কাছে তিনি আ বলল সব, আ জন্ম কাটালেন সেই মানুষগুলো যখন নবুয়াদ প্রাপ্ত হলেন বিশ্বনী হকের দাওয়াত দিলেন তখন তাকে আর বরদাস্ত করতে পারল এক পর্যায়ে অত্যাচার অবিচার তার উপরে এমন ভাবে আপতিত হতে লাগলো যে তিনি এই মক্কার মাটি থেকে একদিন পালিয়ে চলে গেলেন সুদূর মদিনার দিকে হয়তো তিনি থাকলে কুফারে কুরাইসা সেদিন তাকে শহীদ করে ফেলতেন মেরে ফেলতো হয় তোমা আল্লাহ বললেন মক্কা থেকে মদিনায় মদিনায় যাওয়ার পরে মদিনা বা ইসলাম কবুল করতে লাগলো আনসর সহযোগিতা করতে লাগলো মহাজির সাহাবিরা যারা ছিলেন তারা সাহায্যপ্রাপ্ত হতে লাগলো মদিনায় একটি ছোট্ট নগর রাষ্ট্র বিশ্বনবী কায়েম করলেন ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করলেন দীর্ঘ আটটি বছর চলে গেল হিজরিসাল তখন থেকে গণনা করা হতো যেই দিন তিনি হিজরত করে চলে গেলেন মক্কান মাটি থেকে মদিনায় সেদিন থেকে সালের গণনা শুরু হলো। এক দুই তিন করে আটটি বছর চলে গেল এর ভিতরে দ্বিতীয় বছরে বদরের যুদ্ধ সংঘটিত হলো দ্বিতীয় সালে। পর আরো পরের বছর আবার সংগঠিত লোহদ। চতুর্থ হিজড়ি সালে সংগঠিত এমনি করে কয়েকটি যুদ্ধ সংগঠিত হয়ে গেছে তার মুষ্টিমিও মুসলিম বাহিনী নিয়ে যুদ্ধে জয়লাভ করেছেন অষ্টম হিজড়িতে এসে আজকে দিন ফিরে গেল বাতাস ঘুরে গেল পালা বদল হয়ে গেল বিশ্বে নেবি আল্লাহর নবী জমিনের উপর দিয়ে চলছেন সম্মুখে হাজার হাজার সোলজার মধ্যে মুজাহিদ পিছনে সশস্ত্র বাহিনী হিসাবে তারা কাজ করছেন ভয় ভীতির সঞ্চার করে এলাকাবাসীকে কাঁপিয়ে তুলে নয় তিনি যাচ্ছেন আল্লাহুল করিমের আয়াত পড়তে পড়তে ঢুকছেন কত সৈন্য সবাই আজকে পালাচ্ছে যে সাল্লাম কে যে মুহাম্মদ উবন আব্দুল্লাহকে একদিন মেরে উটের ভুড়ি মাথায় চাপিয়ে দিয়ে নির্যাতন করেছিলাম তাকে মেরে রক্তাক্ত করেছিলাম তাকে থেকে মক্কা বের করে দিয়েছিলাম প্রবেশ করছে না জানি কাকে কি করে না জানি আজকে প্রতিশোধ পরায়ণ হয়ে কত মানুষকে তিনি হত্যা করেন বিনম্রতা কাকে বলে আমি আপনাকে দেখাচ্ছি আজকে এরকম একটি এসেছে তিনি নেচ্ছেন না যারা সশস্ত্র বাহিনী আজকে নৌজওয়ান তাদেরকে বলে দিলেন খবরদার অস্ত্র কোষ মুক্ত করবে না অস্ত্র কোষ আবদ্ধ করে যে সমস্ত মানুষ হেরেমের ভিতরে প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যাবে যে সমস্ত মানুষ ঘরের দরজা বন্ধ করে বসে থাকবে অস্ত্র ত্যাগ করে তাদের জন্য নিরাপত্তা বিধান করে দিলাম যে সমস্ত মানুষ আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় গ্রহণ করবে তাদের নিরাপত্তা জারি করে দিলাম আবু সুফিয়ান এই রাত্রে এই যে দিনে তিনি ঢুকছেন এর আগের রাত্রেই সবে মাত্র ইসলাম কবুল করেছেন তিনি সম্মানী মানুষ ছিলেন তার সম্মানার্থে তার সম্মানকে আরো হাইলাইট করার জন্য অক্ষুন্ন রাখার জন্য একটা বিশেষ নিরাপত্তা বলাই তৈরি করলেন তার ঘর তার বাড়ি যাও যে সমস্ত কাফের আমার জানি দুশন ছিল ওরা যদি আজকে আবু সুফিয়ানের বাড়িতে আচ্ছায় গ্রহণ করে সে নিরাপত্তা পেয়ে গেল দেখেছেন মহানুভবতা কাকে বলে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম একটি উটের পিঠে চড়ে মক্কা নগরীতে প্রবেশ করছেন নবীর সঙ্গে সবার আজকে ছোট্ট একটি শিশু তার নাম হচ্ছে এই মহা উল্লাসের সময়। আজকে এই মহানন্দ ঘন মুহূর্তে বিশ্বনবী কোনো সম্মানী মানুষের পুত্রকে সাথে নেননি তিনি তার উটের পিঠে চড়ালেন একজন আল্লাহর নবীর কাছে পুত্রতুল্য সিনে যে উসামা বিন জায়দ লালিত পালিত হচ্ছিলেন সেই উসামা এতিম একজন দাসের পুত্র এতিম সেই এতিমকে আজকে আল্লাহ নবী উ নিজের সম্মুখে বসিয়ে দিলেন মানুষ যেন দেখে মনে না করতে পারে ছিলেন দাম্বিক অহংকারী জিনা তিনি নিজে এতিম ছিলেন এতিমের মর্ম তিনি বুঝতেন তাই আজকে একটি এতিম বালককে তিনি মানবাধিকার ফিরিয়ে দিলেন এতিমের জন্য তিনি সম্মানের হিমাগ্রিস তৈরি করে দিলেন যে দেখো আজকে এই বিজয়ের মুহূর্তে মহা উল্লাসের মুহূর্তে মহানন্দের মুহূর্তে পৃথিবীর অন্য কেউ নেবির ছোয়ারির সামনে আসীন হল না আসীন হলো একটি জাতিম বাচ্চা সুপ্রিয় দর্শক শ্রোতা অহংকার বিবর্জিত একজন মানুষ কিভাবে পৃথিবীর বুকে একটি ভ্রাতৃত্বপূর্ণ শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করেছিল আজকের দিনে অন্য কোনো সেনাপতি হলে অন্য কোন বীর বাহাদুর হলে দলোয়ার দিয়ে প্রতিশোধ নিয়ে কত মানুষকে কেটে কেটে তিনি করে ফেলতেন কিন্তু তিনি ভদ্রতার চরম পরাকাষ্টটা প্রদর্শনকারী ছিলেন তিনি বিনম্রতা কাকে বলে এর চরম রূপটা তিনি পৃথিবীর মাঝখানে তুলে ধরেছেন তিনি আজ বলে দিলেন শোনো। আমি বিশ্ব নবী মোহাম্মদ বলছি আজকের দিনে তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেই সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন এ পর্যায়ে আমরা স্বল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি গ্রহণ করছি বিরতির পরে আবারও আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসবো ইনশাল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম আহমতুল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 हराम माल हाजरे बनाय ता बैध है जानते हम देख इन श्रेष्ठत शुक्रवार प्रत साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े दस टेलेश ब्बन करेंान्नर पथ सहज कर दें मुस्लिम चतुर्थ खंड जिकर अध हादिर संख्या छह पांच आठार দার্জালের কপালের উপরে থাকবে। মানে দাজ্জাল ফেল মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে তার পিতাকে হত্যা করবে এ আমাদের অনেক লক্ষণ জানার জন্য দেখুন শাইখ আব্দুর রাজ্জাকের সাথে কিয়ামতের আলামত পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আগে বিশ্ব নবী ঘোষণা করে দিলেন আজকে তোমাদের উপরে কোন প্রতিশোধ নেই তিনি ভুলে গেলেন সবকিছু মক্কার মানুষগুলো একেবারে ইঁদুর যেমন ভয়ে ভিতরে পলায়ন করে অনুরূপ সবাই চোহার মতো ইঁদুরের গর্তে পলায়ন করে নিজেদের জীবন বাঁচানোর জন্য আজকে সবাই ব্যাকুল সবাই মনে করে নিয়েছেন মোহাম্মদ উম্ন আবদুল্লা দিগ্বিজয়ী বেশে আজকে মক্কা জয় করে ফিরে এসেছেন সবাইকে শেষ করে দেবে কিন্তু না তিনি বললেন খবরদার কেউ অস্ত্র উন্মুক্ত রেখো না অস্ত্র কোষাবদ্ধ করো অস্ত্রের ঝঞ্ঝানি চলবে না মানুষকে যারা ঘরের দরজা বন্ধ করে বসে থাকবে অস্ত্র ত্যাগ করে তারা নিরাপদ হয়ে যাবে যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে তারা নিরাপদ হয়ে যাবে এই নিরাপত্তা দেখে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা অভিভূত হয়ে গেছে আমার বাড়িতে যারা আসবে তারাও নিরাপত্তা পাবে আমি ওদের যুদ্ধে যিনি শাহাদ বরণ করেছিলেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বুক চিরি বক্ষ বিদীর্ণ করে গলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল হিন্দা আজকে চিন্তা করছে বিশ্বনবীকে আমি তো এখন ইসলাম কবুল করিনি কিন্তু বিশ্বনবী আমাদেরকে এত সম্মান দিলেন আমাদের বাড়িটাকে নিরাপদ বাড়িতে তিনি রূপান্তরিত করলেন কত বড় মহানুভাব মানুষ তিনি হিন্দা পরবর্তীতে ইসলাম কবুল করেছিল মুসলিম হয়ে গিয়েছিল কি দেখে বলুন তো ইসলামের নবীর এই মহানুভবতা দেখে তার এই চারিত্রিক বৈশিষ্ট্য দেখে তারপ্রিয় সুধী দর্শক শ্রোতা নবী জীবনের আদর্শ আজকে আমাদের মাঝখানে আছে আমরা ভাবি তো আমরা একটু ভাবি আমরা দেখুন আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে নীতিনৈতিকতা অবলম্বন করতেও আমরা দ্বিধাবোধ করি না আল্লাহর কাছে ক্ষমা চান তারা বিনম্রভাবে নবী মোহাম্মদ মানুষকে ক্ষমা করে দিয়েছিলেন মক্কাবাসীকে ক্ষমা করে দিয়েছিলেন তাইফের মানুষ হত্যা করার পর্যায়ে তাকে নিয়ে আসলো এরকম একটি করুণ অবস্থার দিয়ে পাহাড়ের সংরক্ষণকারী ফেরেস্তারে এসে বলছেন হে নবী বলুন তাইফের দুই প্রান্ত থেকে পাহাড় উত্তোলন করে আমরা এদেরকে পিষ্ট করে দিই আপনার উপরে আক্রমণ আমরা আর বরদস্ত করতে পারছি না আল্লাহ আমাদেরকে পাহাড়ের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত রেখেছেন হে নবী বলুন আমরা এদেরকে নিশ্চিন্ন করে দিয়ে যাই সেদিন কত বড় বিনম্র মানুষ কত বড় ভদ্র মানুষ কত বড় সহিষ্ণু মানুষ ধৈর্যের সেই মূর্তমান প্রতীক তিনি সেদিন বলছেন আল্লাহমে তুমি ক্ষমা করে দাও ওরা জানে না তাদের নবীকে ওরা চিনতে পারেনি প্রতিপালক এই জন্য ওরা আমাকে রক্ত মানুষ প্রদর্শন করতে পারে বিশ্ব নবী সাল আলহ্লাম ছিলেন তার যা্জল্যমান মূর্তমান প্রতীক তাই আমরাও যদি নম্রতার এই স্বভাবটা আমরা সংরক্ষণ করতে চাই ইনসানে কামেল হিসাবে আত্মপ্রতিষ্ঠা পেতে চাই তাহলে আমাদের মধ্যে নম্রতা শিখতে হবে প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ হলে চলবে না মানুষের উপরে প্রভুত্ব বিস্তার করে অন্যকে হেহ প্রতিপন্ন করলে চলবে না অহংকারী হলে চলবে না নিরহংকার হতে হবে অনেক বিষয় আছে সমাজে যেগুলো আমাদেরকে অহংকারী করে তোলে আর তখন মানুষ সত্যকে প্রত্যাখ্যান করে মানুষ যখন অহংকারী হয়ে যায় তখন কিন্তু সত্য প্রত্যাখ্যান করেছিল তাদের কিন্তু অহংকারটাই ছিল সবচেয়ে বেশি বড় তারা বলতো আরে আর কেউ নবী হতে পারলো না একজন নিরক্ষর মানুষ নবী হয়ে গেলেন আমরা শিক্ষিত মানুষ আমরা অনেক বড় ধরনের আমাদেরকে প্রাধান্য দেয় তারা মানে আবদুল্লাহ এতিম মানুষ তিনি নবী হলেন এটা তো মেনে নেওয়া যায় না এই যে অহংকারটা মানুষকে সত্য প্রত্যাখ্যান করতে সহায়ক হয় দুই নম্বর যখন মানুষ নম্রতা হারিয়ে অহংকারী হয়ে যায় তখন সেখানে সে অন্যকে নিজের তুলনায় হেও মনে করে তুচ্ছ মনে করে ছোট মনে করে তখনই অহংকারটা তার ভিতরে দানা বেঁধে ওঠে দেখুন আল্লাহ সব তাল তৈরি করলেন আদম হাজরত তিনি তৈরি করে তিনি বলছেন আমি আদম আলাকে সমস্ত জিনিসের নাম সমূহ শেখালাম সবকিছু তিনি জানেন সব কিছু তাকে আল্লাহ শিখালেন জাগতিক বস্তু নিচয় বলে যা কিছু আছে সব আদমের জানা ফিরে কিছু জানতো না আল্লাহ আদমকে সম্মান প্রদর্শন করতে বললেন সম্মানের সিজদা করো আদমকে আল্লাহ যেহেতু সিজা পাওয়ার একমাত্র মালিক কিন্তু আল্লাহ যদি আবার নির্দেশ দেন কাউকে সিদ্ধা করতে তখন তাকে সিদ্ধা করা যায় তো তোমরা আদমকে সিজা করো ইবলিস। সমস্ত ফেরেস্তারা সেদিন আবেদ হওয়ার পরেও ইবলিস সেদিন কি করল সিজদা করতে পারল না ফেরেস্তারা সবাই করল আল্লাহর হুকুম মানলো ইবলিস মেনে নিতে পারলো না কারণ ইবলিস একটা বিষয় চিন্তা করল এই বড়ত্বের চিন্তা করল। সমাজের মানুষ যেমন সত্য প্রত্যাখ্যান করেছে নিজেদের বলত্বকে কেন্দ্র করে ইবলিশ আজকে আল্লাহর হুকুম অমান্য করছে নিজের বলত্বকে কেন্দ্র করে ইবল বলল মিন মিন তিন আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আগুন থেকে আর আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে আগুন মাটির চাইতে অনেক বড় কারণ দেখুন আগুনের গতি ঊর্ধ্বাকাশ আগুন জ্বালিয়ে দিলে ঊর্ধ্বে গমন করে মাটি ফেলে দিলে নিচে হয়। তাই সে অনুমান করলো যুক্তির আলোকে নিজেকে বড় মনে করতে শেখল যে আল্লাহ আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে সুতরাং আমি বড় আর বড় ছোটকে চেষ্টা করতে পারে না যেহেতু তুমি আল্লাহ সুবাহ হুকুম অমান্য করেছো অহংকারী হওয়া যাবে না বরং হতে হবে বিনয়ী অন্যের সেবাও আনুগত্য করা নিজের জন্য অপমানজনক মনে করা এটা অহংকারের আর একটি কারণ অহংকারের অনেক নিদর্শন রয়েছে মধ্যে হচ্ছে অন্যের সেবা করা বা অনুগত্য করা নিজের জন্য খুব অপমান কর্মনে করার আমি অমুক আমি এই পাস আমি ওই পশ আমার পদবি এই আমি অমুক অফিসার আমি তার কথা শুনবো আমি অমুকের সেবা করব। আমি পদস্থ কর্মকর্তা আমার অফিসের একজন পিয়ন আমার অফিসের একজন সামান্য কর্মচারী আজকে অসুস্থ হয়েছে আমি তাকে দেখতে যাব। সেবা করব। তাহলে তো আমি ছোট হয়ে যাব। এভাবে মানুষ অহংকারী হয়ে ওঠে আর অহংকারী যখন হয়ে ওঠে তখন কামেল হতে পারে না। তাই ইনসানে কামেলের দুই নম্বর বৈশিষ্ট্য যখন আমশুনা তো নাও না তারা জমিনের বুকে যখন চলাফেরা করবে বিনম্র চলাফেরা করবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই পঞ্চম পর্বের এখানেই ইতি টানতে চাচ্ছি আসসালাম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 আজ রাত্রচার সকাল আটরাইন ব্রিটনীসিং প্রসলিম আরক হোম ইন্ডিয়েন্ট মুসলিম শুড নো হাউ টু রিপ্লা